সমাধান সসালামুক রহমতল্লা বকহদুলিল্লা রামমিন ওসালাত ওসালাম আলা শফিল নম্বাই উলমুরসলেন নবীনা মোহামদালাজমাইন ওমনতান আউজ্ঞিনিয়াল ফকরমিন আমাদকে হৃদয়ত দান করেছেন ফকরমিয়া রসুলগুন পঠিয়েছেন সালাত রসুল সাল্ল্লাহ আলি সাল্লামের ওপর যাকে আল্লাহ ফকর শেষ রাসুল করে প্রেরণ করেছেন পরে আর কোনো রাসুল আসবে না তার নিয়ে আসা দিন তা নিয়ে আসা কিতাব পৌঁছে দেওয়া এই মুসলিম উম্মার দায়িত্ব আমরা তফসিল করব সুরায় নোহের এই সুরায় নোহ মক্কি সুরা এই সুরায় আঠাশটি আয়াত রয়েছে আর এই সুরার নাম নোহ এই জন্য যে এই সুরায় নূ আলি সালামের ঘটনা তার জাতির সাথে বর্ণনা করা হয়েছে এই নাম থেকে স্পষ্ট এই সুরার বিষয়বস্তু যে নুয়া আলী সাল্লামের দাওয়াতের কথা এবং নুয়া আলী সাল্লামের জাতির ধ্বংসের কথা এখানে উল্লেখ করা হয়েছে তিনি যে দাওয়াত দিলেন দাওয়াত যখন অস্বীকার করলো আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করেছিলেন আর দীর্ঘদিন তিনি দাওয়াত দিয়েছেন জাতিকে আল্লা বিসা আল্লাহ পাক বলছেন আলফা সানাতিন ইল্লা খামসীন আমানটি আয়ত ইরশাদ করেছে যেটি সুরায় নুহে নেই নুয়া আলী সালাম তার জাতির মাঝে হাজারে মাত্র পঞ্চাশ ক্ষম অর্থাৎ সাড়ে নয়শো বছর অবস্থান করেছেন শুধু এটা হচ্ছে নবতী জীবন নবি পরে দাওয়াতি জীবন এটা আসি আমার তফসিরের আল্লাহ আল্লাপাকের সাদ করছেন সালনা নুহান নিঃসন্দেহে আমি আল্লাহ নু আলি সাল্লামকে প্রেরণ করেছিলাম এলা কৌ তার জাতির কাছে আন আনজির কওমাক এই মর্মে এই কথা বলি যে তুমি তোমার জাতিকে সতর্ক করো বিনকাবলে আইয়া এত আজাবন আলিম তাদের কাছে মর্মান্তিক আজাব আসার পূর্বে অর্থাৎ আখের হাতের আজাব মতের পরে যে আজাব শাস্তি শুরু হবে তার পূর্বে মতের আগে তারা সংশোধন করি নি এদেরকে সতর্ক করো কালা কম ইন্নি নজির মোবিন তখন নৌ আলী সাল্লাম বলে হে আমার সম্প্রদায় আমি তোমাদের উদ্দেশ্যেই স্পষ্ট সতর্ককারী তোমাদের উদ্দেশ্যে সুস্পষ্ট সতর্ক করার উদ্দেশ্যে এসেছি আনে এ বদুল্লাহ যাতে করে তোমরা আল্লাহর ইবাদত কর এই দাওয়াত প্রত্যেক নবীর ছিল সমস্ত আম্বিয়া রসুলগণ একই দাওয়াত দিয়েছেন আনে বদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করবে ওত্তা কু আর তাকেই ভয় করবে ও আতি আর আমার আনুগত্য করবে আমার কথা মান্য করবে আনুগত্য করা মানে মানা তাহলে আম্বিয়া রসুলগণকে মানতে হবে কারণ তাদের মানা আল্লাহ পাকের দিন পাওয়া যাবে না আর তাদের শেষ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম যে দিন নিয়েছেন সেটা সর্বশেষ দিন আল্লাহাকের নতুন সিলেবাস সুতরাং সেটা প্রত্যেক মানুষকে মানতে হবে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং অন্য কোনো নবীর সাথে সম্পর্ক রেখে বলবেন যে আমরাও তো এক নবীর অহম্মত আল্লাহাক কখনো পরিত্রাণ দেবেন না আল্লাহ ফাক রব্বুল আলমিনের জন্য ইবাদত আর আম্বিয়া রসুলের জন্য হচ্ছে আনুগত্য আর অনুসরণ আল্লাহাকের ইবাদত করতে হবে অন্য আয়াতে আল্লাহ বলছেন আনে বদুল্লাহ প্রত্যেক নবীকে বলতে বলেছেন আল্লাহের এবাদত করো বলো আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই সমস্ত নাবিরসুল বলেছ সমস্ত দিনের মৌলিক শিক্ষা হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে শরিক করিও না এক মিন লেকমিনেকম তাহলে পাক তোমাদের গনাগুলিকে মাফ করে দেবেন এলা আজালি মোসাম্মা এবং তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন অবকাশ দেবেন আল্লাহ ফাক রব্বুল আলম যে তোমাদের পৃথিবীতে যে সময়টা রেখেছেন সেই সময়টা তোমাদেরকে দান করবেন তাহলে বোঝা গেল যে ইমানদার হলে সৎকর্মশীল হলে আল্লাহ ফাক রব্বুল আলমিন আয়ুতে বরকত দান করেন কিন্তু যখন অসত হয়ে যায় তখন আয়ু সংকুচিত হয়ে আসে আল্লাহ আল্লাহফাকের আজাব শাস্তে নেমে আসে ইন্না হাজার আল্লাহ ইজাহাজা আল্লাহ আখর কারণ আল্লাহ ফাক রব্ুল্লা আলম নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কোনো বিলম্ব করা হবে না লা অক্ষার বিলম্বিত করা হবে না তাহলে বোঝা গেলো যে আল্লাহ পাক প্রত্যেকের জন্য একটা সময় সীমা রেখেছেন ওই শেষ সময় চলে আসলে মতের মুহূর্ত চলে আসলে আর বিলম্ব করা হবে না লওক থালামুন যদি তোমরা এই বিষয়গুলি জানতে এবং জানার পরে মানতে আর বাস্তবায়ন করতে তাহলে রব্বে এমনি দাও তো কম ইলাম না হারা দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন নুয়ালি সাল্লাম বলছেন রব্বে হে আমার প্রতিপালক এমনি দাও তো কমি আমার জাতিকে আহ্বান করলাম আমার জাতিকে দাওয়াত দিলাম ইমানের ইসলামের লাইল আনা রাত দিন সব সময় তাদের পিছনে মেহনত পরিশ্রম করলাম যে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করি এদেরকে জান্নাতের পথে নিয়ে যাই হালাম হুম দুয়া ইল্লা ফেরারা কিন্তু আমার ডাকে তাদের পালায়নী বৃদ্ধি করলো আমার ডাকাই কাছি আসলো না তারা আরো পালাতেই থাকলো দূরে সরতেই থাকলো অবাধ্যতা তাদের আরো বেড়ে গেল। আর আল্লাহ আমি যখনই যখনি তাদেরকে দাওত দিই লেতাকাল এই জন্য যে যাতে তুমি মাফ করে দাও কারণ আল্লাহ পাখের মার্জনা পাওয়ার জন্য তৌহিদ লাগবে আল্লাহর একত্র প্রতিষ্ঠা লাগবে আল্লাহ পাকের মনোনীত দিনে আশা লাগবে আল্লাপাকের রাস্তায় আসা লাগবে সেরাতে মস্তকিমে আসা লাগবে আল্লাহ বলছেন যে নু আলি সাল্লামের ভাষায় ওয়াইকুল্লামা দাও তহুম নুআ আলি সাল্লাম বলছেন যে আমি যখনই তাদেরকে দাওত দিতাম লি তাক ফের আলাহম যাতে তুমি তাদেরকে মাফ করে দাও যা আলু আসা নিম তখন তারা তাদের আঙ্গলগুলি কানে ঢুকিয়ে নিত যাতে শুনতে না পায় আমার কথা শুনবে না আমার কথা আর তাদের কাপড় দিয়ে মাথা মুখ ঢেকে আমাকে না হয় জাতি আল্লাহরা ও আশার রু এবং এরা এর উপর জিদ শুরু করে দিল আশার রুস মানে হচ্ছে জিদ করা আল্লাহ বলছেন যে অস্তেকবারু ইস্তেকবারা এরা জিদে পড়ে গেল এবং এরা বেশি অহংকার করা শুরু করলাম অহংকারের কারণে আল্লাহর দিন মানতে চায় না রাসুলের কথা শুনতে চায় না তোমা এমনি দাও জিহারা একবার দুইবার ডেকে বা কিছুদিন ডেকে আমি ছেড়ে দিলাম আল্লাহ সব রকম করে ডেকে দেখলাম এদেরকে তোমার দিনের দিকে অতপর আমি তাদেরকে ডাকলাম প্রকাশ্যেও অনুষ্ঠান করে মাহফিল করে এমনি দাও তহম জিহারা খোলাখুলি উচ্চ ডাকলাম আর তাদেরকে প্রকাশ্য ডাকলাম সকলের সামনেও ডাকলাম সকলের সামনে অনেক সময় বাতিল শক্তি যদি মজবুত হয় কোনো সমাজে কোনো দেশে তাহলে সমষ্টিগত দাওয়াত দিলে ফলপ্রসূ হয় না একসাথে বসে আছে আর যদি আপনি সত্যের দাওয়াত দেন ওরা সির করে বিদাত করে বেনামাজি তাহলে একে অপরের দিকে তাকাতাকি করবে আর কে কি বলছে আর কেউ হেদায়ত হবে না এটা পরীক্ষিত বিষয় দাওয়াতের ক্ষেত্রে বাতিল যেখানে শক্তিশালী ভুল পথে অধিকাংশ লোক মেজরিটি গুমরাহিতে রয়েছে সেখানে আপনি ব্যক্তি পর্যায়ে দেবেন তাহলে আপনার ক্ষতি সাধনও কম করার চেষ্টা করবে আর এক সাথে ফেলে আপনার কথা শুনবে না আর একে অপরকে দেখবে যে কেউ তো এর কথা শুনছে না সুতরাং আমিও শুনবো না যার অন্তর একটু ভালো ছিল শুনতে চাই তো সেও শুনবে না মুখ দেখা দেখি করবে এই জন্য আল্লাহ পাক তাদেরকে লুকাইতে দাওয়াত দিলাম গোপনে গোপন বাড়িতে বাড়িতে ঢুকে একা একাও দাওয়াত দিলাম আল্লাহ তাদেরকে একা একাও বুঝিয়েছি ফাকুল তুস্তা ফিরুর এবং তাদেরকে আমি বলেছি যে তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো ক্ষমা চাও কানা গারা কারণ আল্লাহ পাক বড় মার্জনা করি ইউরু ইসলামা আলাই খুম ইারা এখান থেকে আল্লাহ পাক এই একটি আয়াতেন আল্লাহর কাছে যদি মার্জনা কামনা করেন তবা ইস্তেকফফার করেন ক্ষমা চান তাহলে পাক যে ফলাফল রেখেছেন নগদ ফলাফল আখেরা তো আছেই কিন্তু দুনিয়ায় যে ফলাফল রয়েছে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যদি আল্লাহর কাছে মার্জনা কামনা করো আর একজন কাফের মুশ্রেক অবিশ্বাসী ইমানের মাধ্যমে মার্জনা কামনা করবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে মার্জনা কামনা করবে আল্লাহর দিন মেনে নেওয়ার মাধ্যমে মার্জনা কামনা প্রথম ইমানে আসবে আর নিজের কুপুরি সিরকের অবস্থায় থেকে যদি আল্লাহ পাখিকে বলে আল্লাহ তুমি মাফ করে দাও কবর মাজাওয়ার চেষ্টা করছে বা আল্লাহ ছাড়া অন্য উপাস দেবদেবীকেও চেষ্টা করছে আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি চুরি করেছি মাফ করে দাও আমি মিথ্যা বলেছি মাফ করে দাও তো এই সিরকের অবস্থায় তো আল্লাহ মাফ করবেন না সেই জন্য যারা এখনো ই মানে আসেন অবস্থায় রয়েছে তাদেরকে তহিদ আগে কায়েম করতে হবে তারপরে আল্লাহ মাফ করবেন এটা হচ্ছে তবা বা আল্লাহর আমার জনাকামনার রাস্তা ইয়ুরসাল আলীকুম ইদুরা তাহলে আল্লাহ পাক তোমাদের উপর মুসুলধার বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে অজস্র ধারায় বৃষ্টি দান করবেন ওম দিদ কুম বেআালীন আর তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন দান করবেন তোমাদের বাড়িয়ে দেবেন বেআাল ধন সম্পদ ওবানীন আর সন্তান আদি ওয়াজ আল্লাহম জান্নাত আর তোমাদেরকে বহু বাগান আল্লাহ দেবেন ওয়াজ আল্লাহম আনহারা আর অনেক নদী নালা প্রবাহিত করে দিবেন তোমাদের এলাকায় তোমাদের দেশেই এগুলি সবগুলি নগদ ফায়দা আল্লাহর কাছে ফিরে যদি আসেন আর আল্লাহ পাকের কাছে যদি তহবা করেন যে আল্লাহ ভুল ভ্রান্তি থেকে ফিরে আসছি তোমার কাছে অতীতের অন্যায়ের জন্য ক্ষমা চাইছি আর আগামীতে প্রতিজ্ঞা করছি যে আর ভুল করব না তহবার জন্য তিনটি শর্ত রয়েছে যদি আল্লাহর কেউ প্রাপ্য নষ্ট করে গোনা ছেড়ে দিয়ে বন্ধ করবে এর ওপর লজ্জিত অনতপ্ত হবে তৃতীয় হচ্ছে জন্য প্রতি করবে যে আগামীতে আর এইরকম কোন গোনা করবো না আর যদি তার সাথে সাথে সেই গোনা যদি মানুষের হকের সাথে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় যে কারো হক নষ্ট করেছে কারো টাকা পয়সা বেমানি করেছে কারোর জুল মত্যাচার করেছে তাহলে তার কাছ থেকে পরিশোধ করার হলে পরিশোধ করবে আর না হলে ক্ষমা নিয়ে নেবে ক্ষমা নেওয়ার বস্তু হলে ক্ষমা নেবে আর যদি পরিশোধ করার বিষয়ে টাকা পয়সার ব্যাপার হচ্ছে ধন সম্পদের ব্যাপার রয়েছে জমি জায়গার ব্যাপার রয়েছে তাহলে সেটা ফিরিয়ে দেবে এবং ক্ষমা চিয়ে দেবে তাহলে আল্লাহ মাফ করবেন আর শুধু মুখের মন্ত্র নয় যে আল্লাহ তুই মাফ করে দেওয়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লেন আর এই মন্ত্রে মাফ হয়ে যায় এরকম বিষয় নয় আসলে আল্লাহ পাক মুসুলার বৃষ্টি দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ধন সম্পদে বরকত দেবেন আল্লাহ পাক ছেলে মেয়েতে বরকত দেবেন আল্লাহ পাক বাগান দেবেন আর আল্লাহ পাক খেত খামারের মালিক মানে সচ্ছলতা দান করবে আল্লাহ পাক পানিকে আল্লাহ পাক রবুল্লা আলমিন অফুরন্ত দেবেন আর পানি থেকে সব কিছু হয় পানি যে থেকে সরে গেছে সেখানে আল্লাহ পাকের আজাদ নেমে এসছে মা আলুম্লা তর্জুন আলিল্লাহ তোমাদের কি হয়ে গেছে আল্লাহাক রব্বুল্লা আলমিনের শ্রেষ্ঠত্ব আশাবাদী তোমরা নাও আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব তোমরা বিশ্বাসী নাও আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বকে তোমরা মেনে নিতে চাও না আর কেউ কেউ তর্জুনা ভয়ের অর্থে করেছেন তোমরা আল্লাপাকের শ্রেষ্ঠত্বকে ভয় করো না আল্লাহ পাক রব্বুল আলমী জাজি মহান এই মহান সত্তাকে তোমরা ভয় করো না কেনা কাকুম আতচ আল্লাপ তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে সুতরাং আল্লাহকে ভয় করো আল্লাপাকের বড়োত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বাসী হও এবং তাকে ভয় করে তোমরা নিজেদের সংশোধন করো এখানে অল্প সময় বিরতি দিয়ে আমরা আমাদের তাফসিরের দিকে আবার ফিরে আসছি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 स्वास्थ्य और अवसर यह बेपार अधिकांश मानूष अवहेला सप्तम खंड मन गणन अध्याय हाथी संख्या छ हजार चारश बार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 আমাদের আলোচনার দিকে আল্লাহর আয়াত নম্বর পনেরো তের সাদ করছেন এবং বেশ কিছু কথা এর সাদ করেছেন আলম তারাও হে মানব জাতি তোমরা কি দেখো না চিন্তা করি সাবা সামাওয়াত কিভাবে আল্লাহ পাক সাত আকাশকে সৃষ্টি করেছেন একটিকে আরেকটির ওপর স্তরে স্তরে পাক এই আকাশ গুলিকে সৃষ্টি করেছেন অজা আলাল কামরা নৌরা এবং চন্দ্রকে এই আকাশে আলো হিসাবে সৃষ্টি করেছেন ওজা আল্লাহ সে রাজা এবং সূর্যকে আল্লাপাক সৃষ্টি করেছেন প্রদীপ হিসাবে চন্দ্রের শুধু আলোয় রয়েছে তাপবিহীন তাপ নেই রাত্রে তাপ অনুভব করেন কিন্তু সূর্যকে আল্লাহ প্রদীপ এজন্য বলেছেন যে প্রদীপে আলো দেয় এবং তাপও দিয়ে থাকে আগুনে আল্লাহাক বলেছেন পল্লাহাত আল্লাহাক তোমাদেরকে উদ্গত করেছেন এই ভূমি থেকে পৃথিবী থেকেই জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন অর্থাৎ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন যেমন আল্লাপাক জমিন থেকে ভূমি থেকে গাছপালাকে উদ্গত করেন সম্মাই ফিহা কিন্তু এমন নয় যে তোমরা পৃথিবীতে সৃষ্টি হওয়ার পরে এটাই হচ্ছে তোমাদের গন্তব্যস্থল আর তারপরে কোনো কিছু নেই এমন কথা নয় তোমায় এই রকম ফিরা অতপার তোমাদেরকে ফিরিয়ে দেবেন এই মাটিতেই মাটিতেই তোমাদের দেহ আবার ফিরে যাবে অয়ুখ রেজুকুম রাজা তারপরে ছেড়ে দেবেন না যে মাটিতে চলে গেলে বা শেষ হয়ে গেছে এখন বিদায় নিয়েছে ইন্তেকাল করেছে আর ওঠানো হবে না এমন নয় অয়ুখ রেজুকুম এখ রাজা এবং তোমাদেরকে পাক। পুনরুথিত করবেন আবার বের করবেন এই মাটি থেকে আবার তোমাদেরকে আলাদা বিশা এবং আল্লাহাক তোমাদের জন্য মাটিকে বিছানা স্বরূপ করেছেন এই জমিনকে বিছানা স্বরূপ যোগ্য করেছেন লেতাস লুকু মিনহাসন ফেজা শুধু বসবাসের জন্য নয় বরং যাতে করে তোমরা চলাফেরা করো তার প্রশস্ত পথ ঘাটে আল্লাপাকলি কথা বললেন সম্পর্কে আমার প্রতিপালক এরা আমার বিরুদ্ধাচরণ করেছে মাল্লাম ইয়াজিদ হু মাল হু ওদহ ইল্লাহ এবং এরা অনুসরণ করে এমন এক শ্রেণী লোকদেরকে যাদের ধন সম্পদ আর যাদের তাদের আল্লাপাক এর সাদ করেছেন আরো বললেন যে আল্লাহ এরা বড়ই চক্রান্ত করেছে এরা আমার বিরুদ্ধে সাংঘাতিক চক্রান্ত করছে বের করে দেওয়ার জন্য ইত্যাদি ওয়াকালু এবং তারা বলেছিল অর্থাৎ নূ আল ইসলামের জাতের লারুনা আলী তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না এই নুহের কথা শুনে তোমাদের দিন ধরে তোমরা এই ধর্মকর্ম করছো এই উপাসনা করছো এই সব দেবদেবীর ছেড়ে দিও না ওলা তা ধরো আর ওয়াদ নামক দেবকেও ছেড়ে দিও না ওয়ালা সো আর সো আছে দিও না ওয়ালা ইয়াগোস ইয়াগোসকেও ছাড়িও না ইয়াউককেও ছাড়িও না নাসের কেউ ছাড়িও না এগুলি ছিল নুআ আল যুগের এমন লোক যেই লোকগুলি শতলোক ছিল আর সেই শতলোকগুলির নামে মূর্তি তৈরি করা হয় প্রতিমূর্তি তৈরি করা হয় আর তারপরে ধীরে ধীরে শীর্ষ শুরু হয় যেমন বা তার পূর্ব যুগের যে সব নেক লোক অলিউল্লা লোক ছিল সব ওই বলি অলি আলিয়ার এগুলি নাম সেই যুগে নাম হয়তো ভালো মানুষদের এরা যখন মারা গেল যেহেতু যারা ধার্মিক লোক তাদেরকে জনসাধারণ খুব ভালোবাসে খুব ভালোবাসতো তারা শোকে ভেঙে পড়লো তখন শয়তান এসে বললো যে কেন এত শোক কেন আর এত মনে কষ্ট কেন শয়তান শিখালো যে কাজ করো তোমরা এদের কাছাকাছি একটু প্রতিমূর্তি তৈরি করে নাও যেখানে তোমরা উপাসনা করো এবাদতবন্দি করো আল্লাহকে ওখানে সামনে রেখে নাও এদের ছবিগুলি তোমরা ঘরে জ্বলিয়ে নাও এদের ছবিগুলি তোমাদের দোকান পাঠে জ্বলিয়ে নাও তাহলে এদেরকে দেখলে তোমাদের ইমান মজবুত হবে আ তোমাদের ভাল আমল করার দিকে মনটা বাড়বে আর এদের মহাব্বত থাকবে তো এইভাবে যখন শিখালো তাই করল প্রতিমূর্তি তৈরি করল কিন্তু এই প্রজন্ম সিরকে লিপ্ত এদের এদেরকে চেষ্টা করো আল্লাহকে চেষ্টা করো তো কিন্তু সামনে ওই সব প্রতিমূর্তি রেখে তারপরে যখন এই প্রজন্মটা শেষ হয়ে গেল তখন শাহতান আবার এসে বললো ধার্মিকদের পোশাকে শায়তান আসলে আসার পরে বললো যে কী করো তোমরা হচ্ছে আল্লাহ পাখেরে বাদত করি আর এগুলি কি বলছে যে এগুলি আমাদের নেক লোকেরা ছিলেন তো আমাদের বাপদাদারা এগুলিকে প্রতিমূর্তি রেখে এদের সাথে মহাব্বত করে আর আল্লাহ করে হলে এদেরকে চেষ্টা করতো এদের কাছে ফরিয়াদ করতো এদের পূজা করতো উপাসনা করতো এদের পূজা করো তাহলে ওপর আল্লাহ পেয়ে যাবে এইভাবে মূর্তি পূজা পৃথিবীতে শুরু হয়েছে এইভাবে নেক লোকদের উলিয়া পূজা শুরু হয়েছে আল্লাহ ফখর আবুল্লা আলমিন বলছেন নুআলসাল্লাম হাসে আদালু কাসিরা হে আল্লাহ এ আমার জাতির লোকেরা খুব বেশি পথভ্রষ্ট করে দিয়েছে এই নেতারা জনসাধারণ খুব বেশি পথভ্রষ্ট করে দিয়েছে বল তাজেদিআাল ইহ আর জালেমদের তুমি গুমরাহী ভ্রষ্টতাই বাড়িয়ে দাও কারণ এরা আর হৃদায়ত হবে না বুড়োই জালেমেরা সুতরাং এদের ভ্রষ্টতাকে তুমি আরও বৃদ্ধি করো মিমা খাতি খেলুণ আর আল্লাহ বলছেন তাদের এ নুআসালামের জাতির অপরাধের কারণে পাপের কারণে কু তাদেরকে পানিতে নিমজ্জিত করা হয়েছিল ডুবিয়ে দেওয়া হয়েছিল অতপর তাদেরকে আগুনে জাহান্ন করা হয়েছিল জাহান নামের আগুনে দাখিল করা হয়েছিল আল্লাহ বলছেন অথচ জাহ্নাত বিচার দিবসের পরে হবে সুতরাং এই আয়াত প্রমাণ করে যে কবরের জীবনে বরজাখি জীবনে মতের পরে আজাব হয়ে থাকে পাপিষ্টদেরকে আল্লাহ বলছেন অলরেডি তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাহান্নামের শাস্তি তাদের হচ্ছে কবর আজাবের দলিল কোরআন ক্যানিমে একাধিক আয়তে মজুদ রয়েছে তার মধ্যে এটি একটি আয়াতামিদুল আহমিন্দ আনসারা যখন আল্লাহ পাক তাদেরকে জাহান নামে দিলেন তখন তারা আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাইনি। আর যখন আল্লাহ ধ্বংস করলেন ডুবিয়ে তখনও কোনো সাহায্যকারী পাইনি যে রক্ষা করবে তাদেরকে ওয়াকালা নু হু আল ইসালাম বদয়া করছেন জাতির জন্য তাদের ধ্বংসের আগে রববে হে আমার প্রতিপালক লা এই পৃথিবীতে তুমি কোন কাফেরকে রেখে দিও না দারান মানে আহাদান দারায় মানে প্রদক্ষিণ করা ঘোরাফেরা করা তো পৃথিবীতে এমন কোন কাফের কে রেখে দিও না যে ঘোরাফেরা করবে সাড়ে নয়শো বছর এদেরকে ইমানের ইসলামে দাওয়াত দিলাম আল্লাহ পরকাল সম্পর্কে সচেতন করার চেষ্টা করলাম নাইরা এরা না অবাধ্য আল্লাহ এদের কোনো কাউকে রাখিও না ইন্নাকা ইন তাজার কারণ আল্লাহ একটা কাফের কে যদি রেখে দাও আর বাকিগুলো মমিন মুসলিম যেগুলো আমার সাথে আছে কিছুদিন পর এগুলোকে আবার পথভ্রষ্ট করবে এদের ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট করবে দেখো তোমার ভালো বান্ধা দের ইল্লা পথভ্রষ্ট করবে আর এই কাফেরকে রেখে দিলে তার প্রজন্ম থেকে ওই পাপিষ্ট কাফেরই জন্মাবে রেক ফেরলি সেখানে নিজের জন্য মমিনদের জন্য বাপ মায়ের জন্য দোয়া করে রবেলি আল্লাহ আমাকে মার্জনা করে দাও ওয়ালে ওয়ালেদাইয়া আর আমার মাতা পিতাকে মাফ করে দাও ওয়ালেমান দেখালাবে মেনা আর ইমান অবস্থায় আমার বাড়িতে যে প্রবেশ করবি আমার এই জলজাহাজে উঠে যাবে তাদেরকে আমার দলের অন্তর্ভুক্ত যারা হবে ইমানের মাধ্যমে তাদেরকেও মাফ করে দাও মেনিন আলমা তার সমস্ত মমিন পুরুষ আর নারীদেরকে মাফ করে দাও ওয়ালাহাজেমিনা ইল্লা তাবারা আর জালেমদের ধ্বংসইকে তুমি বৃদ্ধি করে এই ছিল শেষ নুআ আলী ইসলামের আর তারপরে আল্লাহ পাকের আজাব চলে আসলো নৌ আলী ইসলামের জাতিকে আল্লাপাক ধ্বংস করে দিলেন এমন কি তার ছেলে তার স্ত্রী এরা কাফের ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আল্লাহ ফাকরুল আলম আজাব তাহলে সকলের জন্য যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করবে যারা আল্লাহ পাকে রাহাদানিয়াত একত্ব কায়েম করবে না যারা রসুলদের আদর্শ জীবন জীবনযাপন করবে না এই সকলের জন্য আল্লাহের আজাব রয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আল্লাহের ইবাদত করার তৌফিক দান করেন সুন্দর করে রসুলের আদর্শ মোটামুটি আল্লাহের মুখী করে দেন আল্লাহ পাক আমাদের আর জাহান্নামের আজাদিকে রক্ষা করেন সুফহান রব্বিক আলমুর সাল আলহামদুলিল্লাহ রব্লা قلب الشروحاتي مولى الله يطيب العيش ফির الله, الله دربي يا لسعدي و হ্যাঁ يا রে و ফজিআ তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ যা মজবুত করে দেবে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুদ রসুল্লাহ আলী শিক্ষা সমূহ কি পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় ম্যারেজ ও ও প্রবলেম হ্যাভন ও হেল্পনসেপন ইউ চুজ